98.3 रोमा गल्पान विशेष निवेदन सनडे सज गजेंद्र कमार मित्र लेखा मरणर पर गजेंद्र कमार मित्र जन्मे एगारो नवेम्बर उन्नीस आठ साल বিশিষ্ট সাহিত্যিক পঞ্চাশটির বেশি উপন্যাস এবং কয়েক হাজার ছোট গল্প লেখেন উনিশশো সালে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় মিত্র ও ঘোষ প্রকাশনা সংস্থা স্থাপন করেন তার গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতার কাছে পৌষ ফাগুনের পালা পাঞ্চজন্য ছোটদের জন্য লেখা রামায়ণ 1994 সালে তার মৃত্যু হয় आजकल गल्पटी आनंद पब्लिश प्रकाशित निवाचित भूतर गल्पी प्रधान चरित्रे अमरेश सुहसिनी शुभ्राशु रुचिरा गल मीर दीप लवण्य ए रिया गल्पे सूत्रधार मिर शुरू हरण মৃত্যু পথযাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায় তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই আজ ছমাস শুয়ে আছে সুহাসিনী কঠিন রোগ কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে বিয়ের পর এই দীর্ঘ আটটা বছর অমরেশের কেটেছে যেন এক টানা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি শৃঙ্খলা এবং একটু সেবার লোভে তবু ফুলসঞ্চার রাতে নতুন বউয়ের সঙ্গে প্রথম পরিচয় মন কিছু স্বপ্ন দেখেছিল বইকে কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি সামান্য দু একটা কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিয়ের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে সেই সূত্রপাত কিন্তু শেষ নয় প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি অর্থাৎ সংশয় যায়নি অমরেশের মনেও যে এ প্রশ্ন এ সংশয় জাগতে পারে সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি যেন তা অসম্ভব সুহাসিনীর ওদের বাড়ির সেই থিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলাই ছিল অতএবা ঠাকুরজির বাড়ি যাওয়া কেন ওর ননদুড়িকে দেখে বুঝি আর আস না এতক্ষণ কোথায় ছিলে অফিসে তো তোমাদের ছুটি হয় পাঁচটায় তুমি নটা পর্যন্ত অফিসে ছিলে কাকে বোকা বোঝাও বলতো আমি যেন কিছুই বুঝি না কি বললে বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল কে বন্ধু কে বন্ধু কে নিশ্চয় দেবীটার সঙ্গে ছিল তো আর বলতে হবে না সেই জন্যই এত দেরি পারতে আরতিদের বাড়িতে চা খেয়ে যাওয়া হলো নিশ্চয় তাই না সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো বেশি বলার প্রয়োজন নেই অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে নিজের মনের মাধুরী ঝি চার মাসের উপায় নেই যেমন তাকে তাড়াবেই সুহাসিনী তা কে জানে যুবতী কে জানে প্রৌঢ়া ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল সুখের চেয়ে স্বস্তি এই ভেবে সুহাসিনী আর প্রতিবাদ করা বৃথা মান অভিমান কান্নাকাটি উপবাস এসব অস্ত্র সুহাসিনীর আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়ো পেলেও সে বেঁচে যেত তারপর এই অসুখ এ তো আরো অসহ্য কোনো কাজ নেই শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া সেবা করার জন্যে যে কোনো আত্মীয়াকেই আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী পথ্য না খাওয়া ওষুধ না খাওয়া এ তো অমোঘ অস্ত্র শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধত মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যুই যাইছে সবচেয়ে মজা এই ওর এই মনোভাব আমি বললে যে তোমার শান্তি হয় তা আমিও জানি আর কটা দিন হই তো এলো এতদিন পারলে আর কটা দিন ধরে থাকো আমার শেষ যাই তারপর যত খুশি মজা লুটো তখন তো আর বলতে আসবো না এত তারা এত তারা তোমার সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গে কেউ নেই সেবা করার অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয় রাখার মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পাচ্ছি। শেষ কটা দিন একটু মনে করো না আমি তোমাকে অব্যাহতি সারা জীবন জ্বালিয়েছ মোড়ে তার শোধ তুলবো আবার জন্মাবো তোমার কাছে কাছেই জন্মাবো ছায়ার মতন লেগে থাকবো সঙ্গে যা খুশি তাই করবে তা করতে দেব না কিছুতেই অতখানি স্বার্থ ত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে বলে ফেলেছিল কিংবা যে খল তুমি ছা হওয়াই বেশি সম্ভব অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল বেশ তো তাই নহাবো কিন্তু মনে করে রাখবার কথাও নয় কেউ মনে রাখেও কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল স্বস্তির নিশ্বাস মুক্তির নিশ্বাস ফেলে বেঁচে অমরেশ ঠিকই তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য বেচারি ওই কি অশান্তি কম পেল চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল তা কি ওকেও পড়ায়নি জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো যে স্বামীকে সে এক দণ্ড চোখের আড়ালে রেখে সস্তি পেত না তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন সত্যি এমন কিছু বয়স হয়নি চল্লিশেকচল্লিশ বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে ঘরেও তো লোক চাই একটা শুধু চাকর বাকরের ভরসায় তো আর থাকা যায় না বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি বাবা আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা আর যত রাত্রি ইচ্ছে বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে খেয়ে জানতো একবারই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার আর দরকার নেই ধন্যবাদ খাওয়া দাওয়া তার জন্য তো হোটেল আছে অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি না হয় পেমেন্ট তো কেউ ঘোচায়নি মরবার পরের কথা সে ভাবে না যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা একেও কেউ বিশ্বাস করেনি শুধু এইটা বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বছরখানেক পরে পূজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায় অত ভোরে এবং অত রাতে আর কেউ যেতে যায় না দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল শুভ্রাংশুবাবুর চব্বিশ পঁচিশ বছরের বনটির সঙ্গে পরিচয় হতেও খুব একটা দেরি হল না এবং সেই বনটি রুচিরা শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকুরের উপর অমরেশের গৃহস্থালির ভার সে রান্না করে অখাদ্য চা করে জলের মতো এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না ফলে প্রত্যেকদিনই একটা দুটো থেকে এসে ও বাংলোতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ হতে লাগল এবং কয়েকদিন পর থেকে অমরেশ দেখল যে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুজে গেছে কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায় ঋষিরা একেই বোধ হয় মহামায়ার ফাঁদ বলেছেন অমরেশের অত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থারী পাতবার কথা ভাবতে লাগলো সুবিধেও হয়ে গেল খানিকটা কথাটা ও থেকেই প্রথম উঠল শুভ্রাংশ একদিন বলেই ফেললো एम कोत दिन चलो अमरेश बाबू और एक बार संसार पात देखें तो अपने ही पाल्टी घर रुचिरा कि खराब मे नये हाँ लेख पढ़ाओ कि गृहस्थल क्षेत्र आपनार बस ही दरकार सेटार सार्टिफिकट ओके बोधाय आपनी दीते हैं अमरेश না বলতে পারল না সেব আপনি ভেবে দেখুন আগে আপনার বোনের মত নিন আমার মতো প্রৌঢ়কে অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায় মোটামাইনের চাকরিও করি তবু আমাকে ওর পছন্দ হবে কি বিনক্ষণ ও কি আর কচি খুকি কথাটা রাতে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচির আর চিন্তাকে ঘিরে অমরেশ লঘু মনেই বাসায় ফিরল ঘরে ফিরে দেখল বিছানাটি পরিপাটি সাজানো কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সই কিছু আলনায় তোলা হয়েছে আলোটি পরিষ্কার ঝকঝক করছে তৃপ্তি ও কৃতজ্ঞতায় অমরেশের মন ভরে গেল তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে রাতে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টি এসে পৌঁছতে আরও ভালো লাগল এমনই জীবনসঙ্গিনী তো মানুষের কাম্য অমরেশও তো তাই চেয়েছিল খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালাইত করে তুলেছে মাত্র এমন সময় এমন সময় হঠাৎ একটা প্রকাণ্ড বন বেড়াল উপাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসর বাটিটার উপর। বাটিটা উল্টে মাংসও যেমন পড়ে গেল আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টির প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওই বিড়ালটির পায়ের আঘাতে হই হৈ করে উঠলো ওর চাকর রাজু অমরেশ নিজেও আরে কিন্তু ততক্ষণে রুচিরা আর নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল রাজু বলল, বাপ রে বাপ বেড়ালটা যেন বাঘের মতো দেখেছেন বাবু দেখলেই ভয় লাগে রুচিরা বলল সত্যি আজ কদিনই দেখছি জানেন আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে আর সাহস পাইনি কি সাহস থেকে খেতে যায়। এমন কখনো দেখিনি। রাতে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল কৃষ্ণপক্ষের শেষ রাতের জ্যোৎস্না ঘরে এসে পড়েছে তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায় ঠিক দৃশ্যটা এমন অদ্ভুত এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ সেই চিৎকারে বোধ ভয় পেয়ে বেড়ালটা পালালো রাজু ঘুম ভেঙে বাবু বাবু কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আত্ম চিৎকার এরা ছুটে গিয়ে শুনল সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচি রাখে দিয়ে গেছে অমরেশের মানুষ পটে মনে করো না আমি মোড়ে তোমাকে অব্যাহতি দেব আবার জন্মাবো তোমার কাছে কাছেই জন্মাবো তোমার কাছে কাছেই জন্মাবো তোমার কাছে কপাল ঘামে ভরে গেল হাত দিয়ে সে না শুভ্রাংশুকে জানালো শুনুন জরুরি কাজ পড়েছে একটা এই সকাল এগারোটার গাড়িতেই বেরিয়ে যেতে হবে কিন্তু এমন অকস্মাত এমন ভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশ বাবু গিয়ে আপনাকে বিচলিত হবেন না আবার হয়তো ঘুরে আসতেও পারি কিন্তু আজ আজ আজ আমার মন বড় বিক্ষিপ্ত আর কিছু বলতে পাচ্ছি না। মাফ করবেন শুভ্রাংশু আর কিছু বললো না শুধু তার স্ত্রী বললো আচ্ছা টেলিগ্রামটা এলো কখন ভদ্রলোক বিড়ালের ভয় পালাচ্ছেন নাকি যেন কি আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখনকার টেলিগ্রাম আসছে খবর রাখবো তা বটে ভাই আমারই অন্যায় হয়েছে ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ন মুখে রুমাল নাড়লো রুচিরা ছল ছল চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি ট্রেনখানা চলে যেতে বোনের মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল फिर अमरेश गमरेश माली के भलोरे चेने थकबार असुविधा तब अत रायना অবশিষ্ট রাতটুকু সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পাইচারি করতে লাগলো কত ট্রেন এলো কত ট্রেন গেল যখন ট্রেন আসে যাত্রীদের গোলমাল কুলিদের বিবাদ ভেন্ডারদের চিৎকার सबाहल प्रागेट जाब्धर मनो फिर आसे निजे दुर्भाग्य कथा भाव से अमरेश सारा दिन धरे भावे शुद्ध की भाग्य ही जत अघटन घटे आठ बचर जीवन एक दिन शांति देहसिनी मरवार पर देषव ईर्षा कि पूब आकाशे सूर्य उठार संगे संगे जान मन मध्य आश्वास पाए চিন্তাটা সেই শেষ রাতে প্রথম মাথায় এসেছিল আর ওকে ত্যাগ করেনি এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে কিন্তু এখন এই ভোরবেলা একটা সংশয় ক্রমে দেখা দিল সবটাই কাকতালীয় নয় তো ওটা হয়তো সাধারণ বেড়াল একটা বুনো বেড়াল অমরীশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িয়ে ফেলেছে না কাজটা অন্যায় হয়ে গেছে সামান্য একটা পুনালের ভয় চলে এল এই আধুনিক যুগের সভ্য মানুষ পাইচারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ রাজুকে ডাকে এ রাজু ওট দেখি একটা এক্কা গাড়ি কিংবা রিক্সা চলাল এবার বাড়ি যাই কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্ষা হয়ে গেছে মালি ওকে দেখে খুশি হয়ে সেলাম করলো ফটক খুলে তাড়াতাড়ি মালটাল গুলো নামিয়ে নিল বাবু সেই ঘরেই থাকবেন তো পূর্ব দিকের ঘরটা ওটা তো আপনার ভারী পছন্দ হ্যাঁ বাবু ওর ঘরটাই আমাকে খুলে দাও বাগারে শিউলি ফুল ফুটে আছে অজস্র তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি হিমেল ভোরের হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশেছিল মালি কোমর থেকে চাবির গোছাটা বের করে হাতে করে এগিয়ে যায় দরজা খুলতে পেছনে অমরেশ তার পেছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু ঘরটা বন্ধ আছে দরজা জানলা সব বন্ধ বোধ হয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনি দরজা জানলা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না মনে মনে এরকম ভেবে নিল অমরেশ কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আর্থনা দে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা ও কি ওর গলা থেকে একটা ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর রোগা হয়তো কিছুটা জীব বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা চোখ দুটো বিস্ফারিত হাত পা কাঁপছে কোথা থেকে এলো বাবু কুকুরটা সব বন্ধ বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল ওই যে নর্দমা ওইটুকুর নর্দমার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব কবে খুলেছিলে ঘরটা শেষ সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে কিন্তু সে তো এক মিনিট বাবু সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো আর বেরোতে পারেনি কিংবা নর্দমা দিয়ে ঢুকেছে ঢোকে ওরা একরকম করে বেরোতে আর পারে না নিজেকেই যেন বোঝাতে চায় অমরেশ দুপুরে ক্লান্ত চোখ বুঝে আসে তবু ভালো করে ঘুম হয় না রুচিরার ছল ছল দুটি চোখের স্মৃতি তার সঙ্গে আলো আধারিতে একটা বনবেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ সুহাসিনীর ঈর্ষা কুটিল ভ্রুভঙ্গি সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায় অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ ভাগ্যের সঙ্গে লোড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন তবে এ শাস্তি কেন তার কেন সহ্য করবে সে এ পীড়ন বিনা দোষে চরম কোন দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল যদি কোনো আপত্তি না থাকে এবং রুচির আর মত হয় তো এ বিয়ে সে সৌভাগ্য বলেই মনে করবে আগামী অঘ্রাণেই তাহলে হতে পারবে শুভ কাজ এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে কলকাতা ঠিকানাও লিখে দিল সে চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানের ডাক ফেলে দিয়ে আসতে তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতে মন দিলক পরে শুভ্রাংশুর আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম কিন্তু এধারে এক বিভ্রাট রাজগিরে থাকা আর হলো না কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি হঠাৎ অন্ধকারে রুচিরাবোধায় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয় সে উঠেই ওকে কামড়ে দিয়েছে এখানে তো একটি মাত্র ডাক্তার তিনি অবশ্য যা করবার সবই করেছেন কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন গুলো সেরে ফেলাই ভালো কারণ কুকুরটার আর কোনো হদিস পায়নি খ্যাঁপা কিনা কে জানে মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে এই টুয়েলভ ডাউন ধরব কলকাতায় গিয়ে দেখা হবে আপনি কবে আসবেন দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের ভয় হচ্ছে ঠিকই অজ্ঞাত একটা আতঙ্ক মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি আমার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন তবে সে কেন রুচিদার জন্য চিন্তা করবে স্বার্থপরই হবে সে হাতের কাছে এগিয়ে কোনো মতেই তাকে সে ছাড়বে না প্রাণ পণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে প্রয়োজন হলে প্রাণ লাগবে তার এবং রুচিরার দুজনেরই প্রাণ ক্ষতি কি গভীর রাতে 12 ডাউন মধুপুরে এলো তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হল না চেয়েছিল অমরেশ আসাতে বাকি সকলেও জেগে উঠল এত রাতে স্টেশন এসেছেন ঠাকুরজি দেখতে একেই বলে টান বৌদি কি যে বলো না রুচিরাও হয়ে উঠল লাল তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই উঠে পড়ুন না একসঙ্গে যাওয়া যাক না না মালপত্র রয়েছে তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে গাড়ি চলে গেল ছাড়ার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল অমরেশ সেই দুর্লভ হাতখানে নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু মনটা ভারী খুশি আছে শীষ দিতে দিতে ফিরল অমরেশ রিকশা থেকে নেমে মালিকে ডাকতেই সে দরজা খুলে দিল রাজুকে ডেকে দিল সেই বালতিতে জল রাখা ছিল বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকল অপরেশ রাজু আবার ঘুমিয়ে পড়েছে হ্যারিকেন জ্বলছে মিটমিট করে খুব কমানো তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায় রাজুর জন্যই এই আলোটা সারা রাত জলে ওরও কেমন একটা ভয় হয়েছে একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা পাচ্ছে না মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ আর মাত্র ঘন্টা দুই রাত আছে এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে শোবে না বই পড়বে মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল খুশির একটা জোয়ার এসেছে মনে জন্য ঘুমের ইচ্ছে খুব একটা নেই রাত জাগার কোনো অবসাদও টের পাচ্ছে না কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে আবছায়া আলো তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় না মুহূর্ত মধ্যে समस्त चेतना तीक्षण सजागैर उठल अमरेशर चमके उठल ना चेचामिची करल ना निश्दे भलोक तकिए देखल तरह आलोटा लंठन टाइपा एने धरल हई तो बालिशे खाजे छायार संगे मिलिए रो रंग सरु लिकलीके एक सप অসহ্য রাগে অমরেশ যেন দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে সে রাগ তার অদৃষ্টের ওপর তার ভাগ্যের ওপর সেই রাগ সুহাসিনীর উপর এদিক ওদিক চাইতেই নজরে পড়লো মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সড়াত করে লাফিয়ে নিচে পড়েছে সে নিচেই বেচারি রাজু শুয়ে আছে কিন্তু অমরেশ কাজের জায়গায় যথেষ্ট ক্ষিপ্র হতে পারে আর এখানেও সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায় ছোট সরু সাপ লাঠিটাও বেশ মোটা সাপের মাথাটা থেঁতলে চ্যাপটা হয়ে গেছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে সমস্ত দেহটা অসহায়ভাবে ভাবে বেঁকে চুরে উঠছে বারবার রাজু লাঠির শব্দ জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে কি হলো বাবু বাবু কি হলো মালি এসেছে ছুটে কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে চোখ ফেরাতে পারছে না এমনই একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ আনন্দ হয়েছে ওর নিশ্চিন্ত হয়েছে সেটা অমরে জানে না ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে প্রথমের সেই অসহ্য রাগ আর নেই বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত তবু তাকিয়েই আছে সে সাপটা ছটফট করতে করতে দিকে রাজু ঘা মারতে ইঙ্গিতে বাধা দিল মুখ হাত ধুইয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকয়নি একটু বেশি জলি ছিল বোধহয় পায়ে পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের ওপর মরণাহত সাপটা তার পৃষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বইয়ে এনে সেই জলের ছাপের উপর এসে স্থির হয়ে গেল এইবার বোধহয় মারাই গেল সে হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তাকে টেনে এনেছিল এই সামান্য জল রেখার দিকে হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র কিন্তু অমরেশের যেন মনে হল অন্তিম মুহূর্তে শরীরটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল খেয়ে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল বেচারি নিজেও তো কখনো শান্তি পাইনি সবার অলক্ষে চোখে কোন দুটো মুছে অমরেশ আবার গিয়েই গিয়ে আরে বসবেন না বসবেন না বাবু ভালো করে দেখে দেখেনি আগে আর কোথাও কিছু আছে কিনা এই হিমে যখন সাপ বেরিয়েছে না আর ভয় শুনছিলেন মরণের পরেও রচনা গজেন্দ্র কুমার মিত্র গল্প পাঠে মীর অমরেশ ও মালির চরিত্রে দ্বীপ সুভাষিনী রিয়া শুভ্রাংশু মীর শুভ্রাংশুর স্ত্রী ইন্দ্রাণী রুচিরার চরিত্রে লাবণ্য রাজু পুষ্পল গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় অভিষেক পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স